শরি আল্লাহ মসল আল মহমদাল মোহাম্ম কমা তালিমি উমজি অবারক كما মোহামদালা মোহাম্ম কমারকাল নহমদ হলা آل الرجيم بسم الله বিসমিল্লাহ الرحيم উপস্থিত বারাদসলাম আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে হাজির করেছেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আপনারা ওলামাইক রামের জবান থেকে মূল্যবান কথাবার্তা শুনেছেন আমার আগে হজরত শেখে কাতিয়া রহমতুল্লাহিয়াল এর সুযোগ্য সাহেব জাদা বর্তমান কাতিয়ার শেখ হজরত মৌলানা अमदादुल हक सहेबाद कथाकाल मद्रासाते देवन मद्रासार मोहतम सहेब दामद बारिवें हविगंजे महदेश बोझ आज के आसार कथा ना কিন্তু শুনছি গত একদিন আগে এই বাড়িতে কিছু মেহমান ডুকছিল মেহমান গড়ে ঢুকতে অনুমতি লাগে এই মেহমান গড়ে জোর করে ডুকছিল কিন্তু একই একটা হইলো জোর করিয়া ঢোকা আর একটা হইলো পারমিশন নেওয়া ডোকা আমার ভাইরা যদি কোরআনের আইন যদি থাকত ইসলাম যদি দেশে কায়েম থাকত তাইলে এ জাতীয় মেহমান কারোর বাড়িতে ঢুকত না কি কারণ কারণটা হইলে একটা সুরের হাত কাইটা যদি হাইকোর্টের গেইটের সামনে লটকায় রাখা হইতো আমার মনে হয় হাজার হাজার সূর এক বছরে চুরি হইতেছে আমি যারা চুরি করছে তাদের বল। একটা হইল আল্লাহর হক একটা হইল বন্দার হক একটা আল্লাহর হক একটা। বন্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন মাফ করে দিবেন কিন্তু বন্দার হক আল্লাহ করতে পারে না। হক হাসরের ময়দানে মাফ হবে না বন্দার হক হস করলে মাফ হবে না বন্দার হক দান করলে মাফ হবে না দ্বন্দার হক নামাজ পড়লে মাফ হবে না বন্ধার হোক তবে করলে মাফ হবে না ব্যাংকের মধ্যে বাড়ে তাদের গর্তেকা জিটা হারানো গেছে যে জিনিসটা নিয়ে গেছে এটা আখেরাতের ব্যাংকে জমা হয়েছে আখেরাতের ব্যাংকে জ আল্লা দরবারে যদি কোন আমলটা সুনামি হাজির পরিবারকে দেওয়া লাগবে আপনারা চুবুর করেন আল্লাহ তাবার কোতালার ব্যাংকে আখেরাতের ব্যাংকে এটা জমা আছে जगत विख्यात अल्लाह रहा चूरी डाकती रलि खाए नाम लेखाइन আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যারা আল্লাহ তাদেরকে হেদায়তী করুক হাজিরা দেওয়ার জন্য আসছি কয়েকটা বাঙ্গা কথা আপনাদের কাছে বলবো আজকে দেখবেন চুরি করতেছে ডাকাতি করতেছে এদের বিরুদ্ধে কোনো প্রকার ফতোয়া নাই কোন মানুষ চুরি করতেছে জানে কিন্তু তার বাড়িতে যায় আজ পর্যন্ত বলে না এই বাবা তুমি যে কাজটা করতেছ এটা বলো না খারাপ বুঝছে না সুত খাইতেছে সুতখুরের কাছে আজকে যায় কোনো কথা নাই কোন ফতোয়া নাই ঘুস খাইতেছে ঘুসখুরের বিরুদ্ধে কোনো কথা নাই রাস্তা রাস্তাঘাটে গাড়ি আটকে চাদাবাজি করতেছে সেখানে কোনো ফটোয়া নাই নামাজ যারা ফরে তাদের বিরুদ্ধে ফতোয়া আসেনি নামাজে ফর না। বলে কেমনি ওইসেনা বলে খারি তৈব এমনি খারি তৈব বাপ দাদা সৈ্য গোষ্ঠী ভাবে নামাজ পয়িস আজকে চল্লিশ বছর যাবি বলে তোর বাপের তো না তোর দাদার তো হয়েছে না হাদিস ফটোয়া হেন নামাজ হের কাছে ফটোয়া বুঝছেন ভালো করে নামাজ যে না ফরে তার কাছে কোনো ফটোয়া নাই কোন ফটোয়া নাই হার বিরুদ্ধে মসজিদে গুল্ডুল আপনাদের দেশ নাই হঠাৎ করে কেমনি যেন একটু জাগা জমি বিক্রি করে গেছে গাছ সৌদি আরব আরব রাত কাতার কুইয়াত যাইয়া রাস্তা জারু দিছে রাস্তা জারু রাস্তার সিগারেটের খুসা পরিষ্কার করে হে পাঁচ সাত বছর থাকা মুসিদের মধ্যে ফাঁকা আমিন করে ডাকাত বাইরের জাগা হেরে যদি মাদ্রাসার মুজিদের যে ইমাম সাপ উনি একজন মুফতি মহাদ্দেশ হেরে যদি জিজ্ঞাসা করে এক অব খারী শরীফ আছে আমি একটার একদিন দেখলাম এইভাবে ফাঁক করে খার তা খার পরে আমি কি ফাঁক করে খারো শুধু বখারি শরীফ আসে আমি বললাম তুই বখারি কোন মাতাসা ফরসত বলে আমি বখারি বাংলা তুই বাংলা যখন ফর্সত তোর লোক বখারি লই আমার কোনো তর্ক নাই ফাঁক করে খারৈশুট কিনলে গিয়ে মধ্যে সোয়াব ডাকিহি দেখ এই কথা কইসি পরে ফাঁক করে না দাঁড়াইলে সাইডি দিয়া শয়তান যায় ফাঁক করে না দাঁড়াইলে সাইডে দা আমি হেরে ডাক দিয়ে কইলাম তুই যে ফাঁক করে দাঁড়ায় সাইড দিয়ে ছয় টান তোর হুগান নিচে সৈ্য আলী তখন তুই আসলে কথন আল্লা নুর গহরপুরিসাবনি কি পড়াইত কি পড়াইতো ৪০ হাজার আলেমকে বখারি শরীফ পড়াইছে আল্লা নুরদিন গহরপুরি রহমতুল্লাহ আলাইকে বাংলাদেশের হাফেজ হাদিস বলা হতো চল্লিশ হাজার আলেমকে বখালি করাইছে সাইকুল আদিস আজিজুল হক পঞ্চান্ন বছর বখারি শরীফ পড়াইছে তারা বখারির ভিতরে বি আট টাকার তারা বি খুজা পাই নাই নিয়ত এইখানে বানতে হবে পাই নাই আমিন জুরে বলা পাই নাই ফাঁকরা দাঁড়াইতে হবে পাই নাই তুমি বাংলা বখারি বই রা এখন আমি সহজ বাংলা বলতাম আমি বেশি বুদ্ধি না আমার উস্তাদিসাল আইসদুল হোক বেশি বুঝছে আমি বেশি বুদ্ধি না মুফতি বুজ দোলক আমি নিশাব বেশি বুজছে করিয়া বেশি বুঝছে আমি বেশি বুঝছি না সে কে বড় নবী বেশি বুঝছে আমি বেশি বুঝছি না হবিগঞ্জের মহাদ্রেশ সাপ বেশি বুঝছে কথা আসতে কোন খেলে গেল হবিগঞ্জের মহাদেশ সাপ বেশি আমি বেশি বুঝছি হবিগঞ্জের মহাদেশ সাহ বকারি শরীফ পরাইয়া বকারি শরীফ দুইটা মাদ্রাসায় পরায় ষাট পারা বকারি পরাই তিরিশ পারা তিরিশ পারা করিয়া হবিগঞ্জের মহাদেশ সাব বকারি শরীফ পরাইয়া এত বড় মহাদেশ উনি যদি বলে হাত এইখানে বানতে হবে আমাদের জন্য হাত এইখানে বান্দা উনি যদি বলে আমিন আস্তে বলতে হবে আমাদের জন্য আমিন আস্তে বলা উনি যদি বলে সাইরাঙ্গুল ফাঁকরে কে দাঁড়াই তৈবো আমাদের জন্য সাইরাঙ্গুল ফাঁকরেকে দাঁড়ানো উনি যদি বলে তারা বিন্যমাস বিট সাকাত আমাদের জন্য বিট সাকাত হাতে আল্লাহ কুবুল মঞ্জুর করুক আর হজোর এখন আর হজোর এখন আমি হাত না মান শেষ আর একটা কথা কইতাম সে ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ নাম শুনছ ইমাম ফখর উদ্দিন রাজি মন থেকে বহুত বড় ইমাম ছিল তা রাস্তা দিয়ে গেলে মানুষ দেখলে জিজ্ঞাসা করতে হা মুসলমানের তিলকের লোকজনকে যদি জিজ্ঞাসা করা হয় আম মানুষকে বলে তোমার কাছে কোন দলিল আছে হ্যাঁ কি কই হ্যাঁ হুজুর এই মসজিদের খতির সাহেবের কাছ থেকে শুনছি এই তিন দিনের লাগে তাবলিগা গেছিলাম হ্যাঁ হ্যাঁ হুজুর রাখ এর বিষয়ে কোন দলিল একটা লোক খেতের মধ্যে কাজ করে কাফুর কাঁচা দিছে একবারে ফাঁসা বাইর করিয়া খেতে আই লেখা দিয়ে ওই ডাক দিয়ে কাছে আনছে আইন কমিয়া তুই মুসলমান বলে মুসলমান মুসলমান কেমনিছো মুসলমান হইসি আল্লাহ শিকার করছি আল্লাহ রসুল করছি আচ্ছা তুমি যে আল্লাহ শিকার করছো তোমার কাছে কোন দলিল আছে আছে খেতে কাম করে কাপড় কাঁচা দিয়া ক দলিল আছে ক দলিল কই তাহলে দেখা ক আপনি কারণ আমি দলিল লইয় তো দলিল লইয় কইয়া আগেছে বাড়িতে বাড়িতে যাইয়া এখন দলিল জানতে গেছে দলিল কেও থাকবো কাগজে পত্রে থাকবে ফাইল থাকবে বই পুস্তকে থাকবে কিতাবাদিতে থাকবে তো উনি মনে মনে ভাবতেছে আইন আমার হাতে দিয়ে কইব যে হুজুরি কিতাবটা ফিরে আপনি দলিল বাড়ি করে নিয়েন এডি তো কথা আচ্ছা ঠিক আছে গেছে ভালো কথা এখন একটু পরে দেখে কাগজপত্র ফাইলপত্র কিতাব আদির বংশ নাই বরাক বাসের একটা মোড়াদীক্ষা গড়ি কান্ড ভালাই আছে। উনি দূর থেকে দিকে ডাক দিয়ে দলিল আনতে গেলে এত বড় জমিন এত সাগর সমুদ্র আর এই আল্লাহ পাকের সৃষ্টি জগতের এত কিছু দেখার পরে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে দলিল তালাশ করে হেললাই গিয়ে দলিল হইলে এই বরাকবাসের গরিলে আমাদের সৈকুল আদি সাল্লামা আজিজুল হক রহমতুল্লাহ বলার পরে সেইকে কোরিয়া বলার পরে সেইকে বিয়ামপুরি বলার পরে সেইকে বর নবী বলার পরে সেইকে বাগা বলার পরে সেই কে বলার পরে হবিগঞ্জের মহাদেশ বলার পরে সেই কে গৌরবুল হামিনী বলার পরে হাবিদ জুর বলার পরে শামসুল ফরিদপুরি বলার পরে হুসাইন আহমদ মাদানি বলার পরে আনোয়ারশাহ কাশ্মীরি বলার পরে আশাফ আলী তালুবি বলার পরে কোন দলই আমাদের কাছে প্রয়োজন নাই কথা কি মনে থাকবো কথা মনে থাকবে কথা মনে থাকবে রাম সলমান কথা মনে থাকবে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত মসজিদের ভিতরে গন্ডগোল লাগাও মুসল্লিদের ভিতরে গন্ডগোল লাগাও ভালা কইরা চৌকান্না থাকবেন না দোয়া করাই দিত তাইলে তো হয়ে যেত খাই আপনারা চলে যেতেন এই মাহফিলটা কি লেগে গলো মাহফিলটা করছে এই জন্যে যে আপনারা যারা এখানে আসবেন আপনাদেরকে কিছু দেওয়ার জন্য কিছু দেওয়ার জন্যে আপনারা যদি এই মাহফিলের দ্বারা নামাজি হন আপনারা যদি মাহফিলের দ্বারা যদি আমল করেন আপনারা যদি মাহফিলের দ্বারা কোরআন পড়েনা হন আপনারা যদি মাহফিলের উপর আমল করেন তাইলে আপনাদের একজনের আমলের দ্বারা তার সদ্য গোষ্ঠীর নাজাতের ব্যবস্থা ঠিক না বে ঠিক আমল করবেন করবেন চরিত্রবান হওয়ার থেকে ফিরে আইবার জন্যে যত কিছু আবিষ্কার হয়েছে সব দি ভে ঢুকছে মোবাইল আছে তো ঘুমাইছে মোবাইল আছে তো জি ডিজিটাল ইন্টারনেট ফেসবুক বাইব হোয়াটসঅ্যাপ ইমো বা বা আসে নি এটার দ্বারা চরিত্র খুব ভালো হইতেছে হ্যাঁ আমার কাছে আসছে মায়ারা মেট্রিক পাস করছেন হুজুর বালই কিন্তু কলেজে ভর্তি করার পরে কি জানি ওইসে পড়েও না ঠিক মতন গোসলও করে না ঠিকমতন খায়ও না মা তাও না আমরা যারা তাবিজ দিই আমরাও ডিজিটাল বর্তমান আগে ডাক্তাররা বাড়ি বাড়ি আইতো আইসা তারপর রুগীর সামনে যাইতো যাইয়া রুগীর হাতের এখানে ধরতো ধরে কতছি ভাড়া দেখা দেখি ডিজিটাল যুগে ডাক্তার জীবন টেস্ট না করে এখন আর ওষুধপত্র দেয় না আমরাও টেস্ট না করায় এখন আর তাবিজ দেয় না হুজুরা আপনাদের টেস্ট কি রকম আমি বললাম টেস্টে আমার লেখাপড়ার ভিতরে ডুবেন তারপরে বালিশের নিচে চেক করবেন তারপরে টুসুদিন নিচে চেক করবেন এরপরে জাজমিন নিচে চেক করবেন এরপরে বই পুস্তকের সিফা সাফা সব তালাশ করিয়া কোন কোন জিনিস পাইলেন এইটা আমারে জানাইলে তারপরে দিবো তাবুজ আমার কাছে থেকে আমি ডাকতে জিজ্ঞেস করলাম দেখেছ বললেন না ঘটনা কি মাথার নিচের দিকে হজুর রূপ ডা ভর্যকান্ড আমি তো রিপুরি পাই নাই রূপ দলম করতে গেলে আমি পাই নাই হুজু বই পুস্তকের শিবাশা বালিশের নিচে তুসুকের নিচে সব টাকা ছেলেপেলা চরিত্র বলা হয়েছে কইলে তো জিজ্ঞাসা করলে তো কইতেন না আচ্ছা আপনাদের এই সৈয়দপুর সারফারা এই যে এই তিলক এই সমস্ত এলাকায় আগামী এক বছর আগে সাউলের দাম যা আসিল এখন তো কেজি হিসেবে দশ টাকা কমছে বাড়ছে তেলের দাম বোধ কমছে মাছের দাম পেঁয়াজের দাম লবণের দাম মরিচের দাম কাঁচামরিচ বাড়ছে বাড়ছে কারেন্টের বিল তো গত এক বছরে ফাঁসবার কমছে বাসের ভাড়া তো কত এক বছরে কমছে তিনবার সিএনজি ভাড়া ঔষধের দাম ডাক্তারের এইবার একটা কথা জিজ্ঞেস করবো সবাই বলবেন মোবাইলের দাম যে আশি টাকার সিম করতা আপনাদেরকে তার আলিয়াউলাদ যারা জীবিত আছে তাদের নাজাতের জরিয়া হিসাবে আপনাদের নাজাতের জরিয়া হিসাবে একটি কথাই বলতে কোন ছেলে মেয়ের হাতে মা বাবা মোবাইল নিজেরা কিনছে না দুলা ভাই তাকে লন্ডন একটা আইফোন ফাটাইবা নাহলে কিন্তু খবর আছে মামা তাকে সৌদি আরবনে না। মামার কাছে ফোন করে রাখা একটা জিনিস ওই চাই বাস এইভাবে প্রত্যেকের হাতে মোবাইল নতবা সৈয়দপুর বাজারে বাবা ব্যবসা করে ব্যবসা প্রতিষ্ঠানে যায় ঢুকছে দু তিন দিন বই বাক্সের ভিতর থেকে এক মোবাইলের পয়সা না হলে ঘরের চাউল চুরি করে নেওয়া বিচ্ছা কিনছে বাপ মা মোবাইল খরিদ করে দিতে হয় নাই কথা সত্য বললাম না মিথ্যা এবার জিজ্ঞেস করতে চাই ইন্টারনেট বাবা চালু করে দিছে না ইন্টারনেট কারে ফেসবুক কারে ক আমরা লগের সমস্ত লোকেরা গল্প করে হুজুর আমি যে মোবাইল দেখলে বুতানদার টিপ্পা দরকারি আর নাম্বার গুলি টিপ্পা করতারি আর আমার যে হুজুর পাঁচ বছরের হুরুটা সম্পর্কে এরকম জানে যাদের হাতে মোবাইল আছে যাদের হাতে ইন্টারনেট আছে যাদের হাতে ফেসবুক আছে আজকে আমার ওয়াদ যারা শুনতেছেন কালকে বেলা যায় ওই বাড়ি শুরু করে দিবেন বলে তোরা তো মোবাইল দেখলে খবর আছে পারবেন নি সম্ভব সম্ভব সম্ভব সম্ভব না ডিজিটালের যুগ ডিজিটাল যুগও কাজ করতে হবে ইন্টারনেটও থাকতে হবে মোবাইলও থাকতে হবে এখন প্রয়োজন হয়ে গেছে ফেসবুকও থাকতে হবে ভাইবারও থাকতে হবে হোয়াটসঅ্যাপ থাকতে হবে ইউমো থাকতে হবে সব কিছুর ভিতর দিয়া সন্তানের চরিত্র কিভাবে ভালো লাগবেন শিকার একমাত্র তাবিজ হলো একমাত্র নুস্কা হলো একমাত্র পদ্ধতি হলো ধর্মীয় শিক্ষার ব্রেক লাগাইতে হবে ধর্মীয় শিক্ষার ব্রেক লাগাইতে আপনারা বুঝবেন বালা আপনাদের এলাকার লোকজন তো অনেক লন্ডন আমেরিকা আছে না বাবা রে বাবা সৈয়দপুর সারভার তিলক হে পুরা লন্ডনের গেলে সাপ বাবা হ্যাঁ সৈয়দ পূর্ণা স্যান্ডাল লেন একটা জায়গা আছে হজরত সব বলছেন ওখানে যাইয়া দেখেন সব আপনাদের এই যে লোকগুলি ওখানে থাকে এরা কিন্তু অনেক সময় বড় লোক যারা বড় বড় ব্যবসা ব্যবসা করে এরা বাংলাদেশে আয় কিন্তু আমার মতো মাঙ্গা গাড়ি কিনে না জাপানের কোম্পানি থেকে অর্ডার দিয়ে গাড়ি কিনে কথা কেন আমি ঠিক এই বেঠিকা নিয়ে এই রাস্তা দিয়ে বাঙ্গা রাস্তা দিয়ে আইছে। আসে ডুকছে এরকম বুড়া লোকেরা গাড়ির দিকে ইহিরি সার যদি দরজাটা একটু খুত। ভিতরটা যদি একটু দিককে মরতাম বুঝেন না কারবার তা এত সুন্দর ভিতর আর রং গাজে বাবারি বাবার রঙের দিকে তাকে রিক্সা এক্সিডেন্ট করে নিয়েছে দশটা এত সুন্দর রং ইঞ্জিন যে রং খুব বালা ভিতরের ডিকোরেশনটা খুব সুন্দর ড্রাইভারও খুব বালা এখান থেকে রানা হয়েছে যাইব সিলেট নাই ড্রাইভার খারাপ গাড়ির রংটা খারাপ ডেকোরেশনটা খারাপ কি নাই কি নাই আর চরিত্রহীন তৈরি হবে গড়ে গড়ে মন থাকবো মন থাকবো শেষ কথাটা কইতামনি না রাগ করত আমার এই দেশে এই ভারত উপমহাদেশে ইসলামকে শেষ করার জন্যে কোরআনকে শেষ করার জন্যে সাড়ে তিন লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে আমার বাড়ির চোদ্দ হাজার জ্বালানো হয়েছে পর্যন্ত এই দেশের মসজিদ মাদ্রাসাকে ব্যঙ্গে চোরমার করে দেওয়া হয়েছে কিন্তু এই দেশ থেকে বিদায় করতে পারে নাই ইসলামকে বিদায় করতে পারে নাই আলেমকে বিদায় করতে পারে নাই সেই ইংরেজের আমলে একদিক থেকে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছেন চোদ্দ হাজার আলেম ফাঁসির কাছতে জ্বলছে তার মধ্যখান দিয়া আনার গাছে দেওবন্দিকে মাদ্রাসা করেছেন হাটাজারিলে টাকা উঠায়। আমার দেশের ওলামায় কোরআন শিক্ষাকে সমাজের মধ্যে জারি রেখেছেন বলে আজকে সুনামে হাজির ছেলেরা লন্ডনে যাই অনামাস পরে সুনামে হাজির ছেলেরা বর্ষরে একবারে মাহপিল করে কোরআন জারি রাখার কারণে এখন দেখলো সাড়ে লক্ষ কোরআনের কপি রাখছে এখন একটা কাজ কর ওই যে আমাদের দেশ থেকে বিদায় হয়ে গেছে তাদের চালা সামন্দা নাস্তিকার মূর্তা যারা রয়েছে তারা মিল্লা সিদ্ধান্ত নিছে বক্তৃতা দিয়া পারা যাবে না জ্বালায়া পারা যাবে না মার্চুর করে ঘোষণা দিয়ে পারা যাবে না এখন একটা সুলু গতিতে একটা বলে সেই কাজটা কি সকালবেলা স্কুল কেজি নতুন কুড়ি বিদ্যালয় ঘমাইছ আসেনি আসেনি আমি দুইটা হাত জোরাত করে আপনাদেরকে বলে যাচ্ছি আমার কথাই কেউ রাগ করবেন না আপনার ছেলেরা তিনকিনটার গার্ডেন স্কুলে পড়ে ভালো লেখাপড়া হবে ভালো লেখাপড়া শিখবে ভালো শিক্ষিত হবে আপনার ছেলেরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া দরকার কারণ ভবিষ্যতে সে লন্ডন যাবে আমেরিকা যাবে তার জন্য ইংলিশ জানা দরকার আমি একশো বার হাজার বার সেটাকে সমর্থন করি যদি তাবিজ লাগে আমি তাবিজ তাকে দিতে রাজি আছি পানি ভরা লাগলে সেটাও দিতে রাজি আসি তবে খুদার কষম করে বলে যাচ্ছি দুইটা হাত জোরাত করে হাতে পায়ে ধরে বলে যাচ্ছি সকালবেলা মুসলমানের দেশে পার্সেন্ট মুসলমানের দেশে সকালবেলার পুরানির মতেন চলতে পারে না ইংলিশ মিডিয়াম চলতে পারে না কে কে আমার কথায় সমর্থন করেন হাত উঠান মুসলমান তিনটা কথা বললাম তিনটা কথা এক নম্বর কথা হলো নামাজ যদি সহিজিদে যদি গুণ্ডগোল লাগাইতে না সেটাই আমার জন্য মশলা মন থাকব মন থাকবো দুই মোবাইল থেকে যদি চরিত্র ঠিক রাখতে চান তাইলে ধর্মীয় শিক্ষা মন থাকবো তিন নম্বর কথা বলছি তিনটার গার্ডেনে পড়ান ইংলিশ মিডিয়ামে পড়ানো আমার নাই কিন্তু সকালবেলার মত্তব জারি রেখে পড়াইবেন তিনটা কথা মনে রাখতে রাজি আছেন মনে রাখতে রাজি আছেন হাজার হাজার মানুষ নিয়ে তোমার শাহিদ দরবারে হাত উঠাইছি আল্লাহ এই আগে চুরি হয়েছে আল্লাহ যারা চুরি করছে এই কাজটা যে করছে আল্লাহ করি ফিরিয়ে দাও আল্লাহ বাংলাদেশের সর্বত্র চুরি ডাকাতিকে আল্লাহ তুমি বন্ধ করে দাও রাস্তাঘাটের চুরি ডাকাতি হাইজাককে বন্ধ করে দাও ই আল্লাহ যারা চুরি করে আল্লাহ মানুষকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদের যদি হেদায়ত নসিব না হয়ে থাকে আল্লাহ তাদেরকে তুমি কারুম ফেরাও নমরুদের মতো করে দাও ইয়ারা করেছেন টাকা পয়সা দিয়া যারা খরচ করে এতগুলি দাও ইয় আল্লাহ তাদের প্রতি তুমি রহমতের নজর দাও চুরি হইয়া যেটা ক্ষতি হয়েছে আল্লাহ তুমি তাদেরকে এর ডাবলের ডবল পুষাইয়া দাও ইয়া আল্লাহ ইয়ার রাহমিন লন্ডন থেকে এই পরিবার আরো যারা লন্ডনে থাকে প্রবাসে থাকে এই মধ্যে থাকে জিন্দগির সকল গুণা মাফ করে দাও ইয়াল বিমারীদের সিফায় কামেল নসিব করে দাও ই আল্লাহ আমাদের ছোটো বড় সবাইকে দিনদার মুহেজগার বানাই দাও বদিনীর থেকে আমাদের সবাইকে হেফাজত করো সহি সিরাতে মুস্তকিমের উপর চলার তো দান করো ই আল্লাহ ইয়ার হামার রাহমিন আমাদের সবাইকে তুমি বারবার মক্কামের মাহফিল আল্লাহ যে উদ্দেশ্যে যে আশায় মাহফিলের ইন্ত তাদের পুরা করে দাও আয় আল্লাহ এই পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য আমরা যারা এখানে হাত উড়েছি আমাদের সকলের জন্য কামাই রুজিতে বরকত দান করো বিবি মধ্যে মিল মহব্বত দান করো স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত দান করো সংসার জীবনে শান্তি দাও সংসারটাকে শান্তির সংসার বানা দাও রহব্বা রব্বা না তকব্বাল মিন্ ইন্ সমীল আলীম অথবা আলীনাঙ্ তাহিমিক